মানবতার সমাধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমআদুলিল্লাহ রসুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিগত পর্বে তালাবু কাসবি হালাল তথা হালাল এবং বৈধ উপার্জনের গুরুত্বের উপর কিছু আলোকপাত করেছিলাম এবং পবিত্র কোরআন এপাক থেকে বেশ কিছু নির্দেশনা আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম যে আল্লাহ হল আলামিন হালাল এবং বৈধ উপার্জনের পিছনে কতটা গুরুত্ব আরোপ করেছেন আজকে আমরা শূন্য থেকে আলোচনা করব যে হালাল এবং বৈধ উপার্জনের জন্য ইসলাম এবং আল্লাহর নবী কতটা গুরুত্ব দিয়েছেন নবী অকরম সাল আলী আসাল্লাম সহি মুসলিমে বর্ণিত একটি হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ নবী বলছেন তয়বান আল্লাহ রবাহ আলমিন যেমন পবিত্র আল্লাহ রব্হ আলমিন পবিত্র ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করেন না ও ইন আল্লাহ আমিন আল্লাহ রব আলীন মুমিনদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যেই নির্দেশনা আল্লাহাক রব্বালীন তর রসুলদেরকে দিয়েছিলেন ফকাল কুলু মিন্তবা তেহা ইনা তালীন আল্লাহ তার রসুলদেরকে বলেছিলেন তোমরা হালাল সম্পদ ভক্ষণ করো আর নে কাজ করো হালাল সম্পদ ভক্ষণ করো এবং তোমরা সালেহ আমল করো এটি আল্লাহাকুর আলমের নির্দেশ ছিল রসুলদের প্রতিবা আল্লাহ একদিকে রসুলদেরকে বলেছেন তৈলা হে রসুলগণ তোমরা হালাল সম্পদ ভক্ষণ করো এবং আমল করো ঠিক ইমানদারদেরকে বলছেন তোমরা আমার দেয়া রিজিক থেকে যেগুলো হালাল এবং যেগুলো পবিত্র শুধুমাত্র সেই সকল সম্পদগুলো তোমরা ভক্ষণ করো প্রিয় দর্শক সাহি মুসলিমে ইহাদিসটি বর্ণিত হয়েছে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট আমরা এটি ইন্ডিকেট করতে চাই আল্লাহ বলছেন যে ইহা ইহর কুলুমিন তোমরা হালাল সম্পদ তৈ্যব সম্পদ ভক্ষণ করো এবং নেক আমল করো এখান থেকে স্পষ্টভাবে একটি বিষয় প্রমাণিত হয় এবং এটি স্পষ্টভাবে এখান থেকে বুঝে আসে যে হালাল রিজিক ভোগ করার সাথে হালাল খাদ্য গ্রহণ করার সাথে নেক আমলের একটি খুব গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে এখানে সম্পর্ক রয়েছে এবং নেক আমল হালাল রিজিকের মাধ্যমেই নেক আমল হয় হালাল রিজিক ছাড়া মানুষের নেক আমল হতে পারে না হাজরত আয়সারাজি আল্লাহ তালানহা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে নবী আকরম সাল আলহি সালামের সাদ করেছেন ইন্না আতি মা আকাল রাজমিন কাসবিহি মানুষ সবচেয়ে যেই পবিত্র সম্পদ যেটা ভক্ষণ করে সেটা হলো ঐ সম্পদ যেটা তার নিজের উপার্জিত উপার্জন করা বৈধপথে উপার্জন করাকে কোন ইমানদার ব্যক্তি নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম কোন সম্পদ সে ভক্ষণ করতে পারে না এবং ওয়াইনা নবীল্লাহিদাউদ্দ আলিহিম কানা ইয়াকুল আমলিয়দ আর হাজর দাউদ আলিহি সালাতাম তিনিও তার হাতের উপার্জিত সম্পদ ভক্ষণ করতেন এভাবেই আল্লাহ নবী মোহাম্মদুরসুল্লাহ সাল আলী আসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে সৎ পথে উপার্জন বৈধ পথে উপার্জন পবিত্র সম্পদ ভক্ষণ করা হালাল সম্পদ ভক্ষণ করার উপর গুরুত্ব করেছেন নবী আকরম সাল আলহিহ আসসাল্লাম আরেক হাদিস যেটা বুখারি শেষের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ নহী বলেছেন যে তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি সে তার রশি ইত্যাদি এগুলো একত্রিত করে জঙ্গলে গিয়ে কাট কাটবে সেটা নিজের পিঠে বহন করে মানুষের কাছে এনে বিক্রি করবে তারপরে সেই কাষ্ঠ এবং খড়ি বিক্রি করার সেই টাকা সম্পদ দিয়ে সে তার জীবিকা নির্বাহ করবে এটা আল্লাহ পাক রব্বুর আলমিনের কাছে অনেক বেশি প্রিয় এর যে কোনো মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য অন্য মানুষের কাছে হাত পাতবে ভিক্ষুকের হাতে তার হাত পরিণত হবে এর চেয়ে কর্মীর হাতে তার হাত পরিণত হওয়া শ্রমিকের হাতে তার হাত পরিণত হওয়া এটা আল্লাহ পা আকরব্বুল আলমিনের নিকট অনেক বেশি প্রিয় বোখারি শরীফ হাদিস এটি এভাবে নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম তার উম্মদকে উম্মতের সকল শ্রেণী সকল পেশার মানুষ সব ধরনের মানুষকে আল্লাহ নবী এভাবে উদ্বুদ্ধ করেছেন কোনো প্রেক্ষিতে কোন অবস্থাতেই যেন কেউ হালাল সম্পদ উপার্জন থেকে নিজেকে দূরে সরিয়ে না রাখে বরং জীবনের জন্যে যেমন সম্পদের প্রয়োজন ঠিক তেমনি ভাবে সেই সম্পদ যেন বৈধ পথে আল্লাহ রব্বর আর আমিনের নির্দেশিত পথে সরিয়ার অনুমোদিত পথেই যেন সেই সম্পদ উপার্জিত হয়ে আসে সেটা ইনশিওর করার জন্য আল্লাহর কোরআন এবং নবীজির সুন্না মানুষকে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে একদিকে যেরকম বৈধ পথে হালাল পথে উপার্জন করার ফজিলা বর্ণনা করা হয়েছে যেটাকে নবীদের সুন্না বলা হয়েছে এবং এই আমলের প্রতি নবী আকরম সাল আলহ্লাম উৎসাহ দিয়েছেন এবং নিজের উপার্জিত সম্পদ ভক্ষণ করাকে সবচেয়ে উত্তম সম্পদ বলে আখ্যায়িত করেছেন ঠিক তদ্রুপ বৈধ পথ পরিহার করে যদি অবৈধ পথে অন্যায়ভাবে কারো কাছে কোনো সম্পদ আসে তাহলে সেই সম্পদ ভক্ষণ করার যে ভয়াবহতা এবং তার যে ব্যাড এফেক্ট মানুষের জীবনের উপর মানুষের সকল কার্যক্রম ইভেন মানুষের এবাদত বন্দিকীর উপরেও কি পরিমাণ তার ব্যাড এফেক্ট তৈরি হয় কি পরিমাণ তার খারাপ প্রভাব পড়ে সেটিও আমরা নবী আকরিম সাল আলী সুন্না থেকে আমরা পরিষ্কার দেখতে পাই মুসলিম শরীফের মধ্যে এমন হতে পারে দীর্ঘ পথ সে পাড়ি দিচ্ছে দীর্ঘ সফর সে করছে আশা আশা আকবর তার চুলগুলো উস্কো এলোমেলো তার শরীর ধুলিমলিনা সেই অবস্থায় ধুনিমলিন উস্কুস্ক চুল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত অবস্থায় সে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে হাত প্রসারিত করছে ইয়া রি ইয়া রব্বি বলে সে চিৎকার করছে এই যে অবস্থা একজন মানুষ হাদিসের মধ্যে যে মুসাফির অবস্থায় থাকে আল্লাপাক রব্বাহ আলমিন তার দোয়া কবুল করেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং যার অবস্থা ক্লান্ত শ্রান্ত ধুলিমলিন এমন বিপর্যস্ত অবস্থা আল্লাহ আল্লাপাক রব্ব আলমিন এই ধরনের দুর্বল এবং বিপর্যস্ত মানুষের প্রতি আল্লাহর রাহমত ধাবিত হয়ে থাকে সেই এক অবস্থা নিয়ে একজন মানুষ আল্লাহর দরবারে হাত উত্তোলন করে এবং হৃদয়ের আবেগ দিয়ে সে আল্লাহ রব্বুর আলমিনকে ডাকতে থাকে ইয়া রব্বি য়া রব্বি বলে কিন্তু নবী আকরম সাল আলী আসাল্লাম কিভাবে কবুল করবেন তার সে যেই খাবার খেয়েছে সেটাও তার হারাম যেই পয়সা দিয়ে সে পানি পান করছে সেটাও তার হারাম এবং সে যেই পোশাক পরিধান করে আল্লাহ রব্বুর আল্লাহ মিনার দরবার হাজির আল্লাহকে ডাকছে তার সেই পোশাক যেই সম্পদ দিয়ে ক্রয় করা হয়েছে সেটাও ছিল হারাম এভাবে তার সব কিছু হারাম সব কিছু অবৈধ উপার্জিত সম্পদের দ্বারা তার এগুলো অর্জিত অবৈধ সম্পদের সব অবৈধ সম্পদের উপার্জিত খাবার খেয়ে অবৈধ সম্পদের উপার্জিত সম্পদের পোশাক পরিধান করে অবৈধ সম্পদের মধ্যে ডুবন্ত থেকে এবার যতই এখলাসের সাথে যতই আন্তরিকতার সাথে যতই আল্লাহাক রব্বাল আলমিনের সাথে অনুরাগ এবং আবেগের সাথে আল্লাহ রব্বুল আলমিনকে চিৎকার করে করে বান্দা আহ্বান করুক না কেন আল্লাহ নবী বলছেন আন্না ইস্তজা বালিক তার এ ডাক কোনোদিন আল্লাহর রব্ব আলমিন শুনতে পারেন না তার এটাকে আল্লাহ রবুল আলমিন কোনোদিনও সাড়া দিতে পারেন না প্রিয় দর্শক কাজী আল্লাহ নবীর হাদিস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আল্লাহ রব্বর আলমিনের নিকট বান্দার প্রার্থনা মঞ্জুর হতে হলে আল্লাহরবর আলমিনের নিকটে বান্দার দোয়া কবুল হতে হলে আল্লাহ রব্বর আলমিনের নিকটে বান্দার চাহিদা এটা যদি বান্দা আল্লাহর আলমিনের কাছ থেকে পূর্ণ করতে চায় তাহলে তাকে হারাম উপার্জনের পথ পরিহার করতে হবে খাবারের হারাম পোশাক পরিচ্ছদের হারাম জীবনটাকে এক কথায় তার জীবনটাকে সকল হারাম এবং অবৈধ উপার্জন থেকে মুক্ত এবং পুত্র পবিত্র করতে হবে অন্যথায় আল্লাহর আলমিন কোনোদিনও এই হারামের দ্বারা পরিবেষ্টিত ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুর আলমিন কবুল করতে পারেন না প্রিয় দর্শক আমরা আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা এ সংক্রান্ত আরও কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও आपदते चलान देख और जीवे चोखे कुफल डकिर आरिक बार्ता जीवन दशा बार्धक है तरह सहित कथा तर सामने দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনটিতে যেমন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 আমাদের আয়োজন আলকরা জীবন ঘনিষ্ঠ বিধি জানিন प्रिय दर्शक बितर आगे हालाल सम्पद उपार्जन कर হারাম উপার্জন থেকে বিরত থাকা এবং এর যে ভয়াবহতা সে সম্পর্কে নবীর সুন্না থেকে আলোচনা করছিলাম এটা এতই বাস্তব কথা নবী করিম সাল আলি আসাল্লামের যুগে হাজরতে সাহাবাহ কালামের যুগে খোলাফে রাশেদিনের যুগে সালাফে সালে হিন্দের যুগেও এটা এভাবেই মানুষের মধ্যে ব্যাপারটি এমনই পরিচিত ছিল যে হালাল উপার্জন এটিকে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাপাক রিকটে বান্দার ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত বলে এটাকে আখ্যায়িত করা হতো। হতাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন এটি অন্যতম পূর্ব শর্ত নবী আকরম সাল আলহ আসাল্লাম ব্যাপারটিকে অত্যন্ত মানুষের বধুগম্য করে আবেগ ভরা কণ্ঠে আল্লাহ বলছেন এই অবস্থায় তার ইবাদ এবং তার দোয়া আলামিন কিভাবে কবুল করতে পারেন তুমি বলো প্রিয় দর্শক এই যে হারাম ভক্ষণ করা এটার ভয়াবহতা আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরত উন্নসার নারা। যারা ইয়তিমের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে আত্মসাত করে সম্পদ প্রিয়দর্শক এভাবেই হারাম সম্পদের ভক্ষণ হারাম সম্পদের উপার্জন অবৈধ সম্পদের উপার্জন এটা হলো সেই ভয়াবহ অপরাধ যেই অপরাধ মানুষের জীবনের সকল উপার্জনকে মানুষের সকলের জীবনের অর্জনকে সব আগুনে পুড়িয়ে ছাড়খার করে দেয় এই জন্য ইমানদার ব্যক্তির সর্বপ্রথম দায়িত্ব এই হয়তো এবাদত পরিমাণে খুব বেশি না করতে পারলাম কিন্তু যতটুকু এবাদত আমি করব করবো আল্লাপাক রব আমি হুকুম আমি পালন করব পাঁচ রক্ত সালাত আমি আদায় করব। নফর সালাদ হয়তো খুব বেশি আদায় করতে পারলাম না রমজান মাসের রোজা আমি রাখব অন্য রোজা হয়তো আমি খুব বেশি রাখতে পারলাম না নফর রোজা কিন্তু আমার রমজান মাসের আমার রোজার আমার যে সিয়ামের সেই ইফতার আমার সিয়ামের সেই সাহারি এগুলো যেন হালাল রুজির দ্বারা হয় এগুলো যেন হালাল রিজিকের দ্বারা হয় আমি যেখানে দাঁড়িয়ে যেখানে বসবাস করে আমি আল্লাহ আল্লাপাকের ইবাদত করি সালাদ আদায় করি যেখানে থেকে আমি আল্লাহ আল্লাপাক রব্ব আলমিনের বিধান সিয়ামের বিধান আমি পালন করি আমার সেই জায়গায় যদি হালাল উপার্জনের সম্পদ না হয়ে অবৈধ সম্পদের উপার্জিত হয় তাহলে কি হবে এই ইবাদত দিয়ে কি হবে এই সকল সালাদ এবং এই সকল সিয়াম দিয়ে কারণ এগুলো তো আল্লাপাকর্বলা আলমিনের নিকটে মকবুল হবে না আল্লাপাকরবুল্লা আলমিনের নিকটে গ্রহণযোগ্য হবে না এই জন্য ইমানদারের জীবনে হালাল উপার্জন এটি এমন গুরুত্বপূর্ণ একটি বিধান যে এর গুরুত্বকে অন্য কোনো কিছু দিয়েই এটাকে তুলনা করা যায় না এটাকে যথাযথভাবে পরিমাপ করা যায় না হালাল উপার্জন এই জন্য নকরম সাল আলহ্লাম এটাও এরসাদ করেছেন আদায় করার পর ঠিক সেভাবেই পর পর। তোমরা হালাল উপার্জনের জন্যে তোমার চেষ্টা করবে সাধনা করবে মেহনত ব্যয় করবে এবং সেজন্য মেহনত পরিচালনা করবে শ্রম দিবে এটাও তেমনই ফরজ সালাদ আদায় করা যেরকম ফরস তাহলে হালাল উপার্জনের জন্য সবচেয়ে বেশি শ্রম দিতে হলে সেটাও করবে খালিফতুল মুসলিমিন্তাহুর একবার এরকম জামান থেকে কিছু মানুষ আসলো তারা সেখান থেকে তাদের কোন সম্পদ আনেনি এমনিতেই তারা চলে এসেছে সম্পদ নিজেদের জীবন জীবিকার প্রয়োজনীয় সম্পদের প্রতি তাদের কোনো গুরুত্ব আরোপ ছিল না তারা খালি হাতে সেখান থেকে চলে এসেছে মসজিদের মধ্যে এসে তারা সেখানে জড়ো হয়ে আছে। ওমরে ফারুক রাজি আল্লাহ তার আনহ জিজ্ঞাসা করলেন কি অবস্থা তোমাদের তোমরা তোমাদের পাথেও তোমাদের জীবিকার প্রয়োজনীয় উপকরণ তোমরা কেন সঙ্গে আননি তারা জবাব দিলেন আহমুল মোতাবিলুন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে ভরসা করে আছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পানাহার ব্যবস্থা করবেন খালি ফারুক ভরসা করছো না বরং রকম পাথেও ছাড়া রকম উপকরণ ছাড়া রকম জীবন জীবিকার কোন সম্বল সঙ্গে না নিয়ে এসে বরং দীর্ঘ পথ পাড়ি দিয়ে খালি হাতে এসে আল্লাহ রব্বুল আলের উপর তোমরা আল্লাহাকাল ভরসা করনি আল্লাহ রব্বুল আলমিনের উপর তোমরা নির্ভর করনি বরং তোমরা আসলে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে তোমরা তাবাক্কুল করার প্রহসন করেছ তাবাক্কুলের ভান ধরেছ এটাকে তো তাবাক্কুল বলা হয় না আল্লাহ রা উপর নির্ভরশীলতা আল্লাহ নবীর যা প্রয়োজন সেই সম্বল তোমাকে অবলম্বন করতে হবে সেই সম্বল তোমাকে গ্রহণ করতে হবে এবং সেই সম্বল তোমাকে সাথে নিয়েই তোমাকে সফরে যেতে হবে ভ্রমণে বের হতে হবে পাথেও সংগ্রহ করে তারপর তোমাকে যেতে হবে তোমরা সম্পদ আরো তোমরা নিজেদের পথে চলার জন্যে যে সম্বলের প্রয়োজন সেই সকল কোনো সম্বল সংগ্রহ করে এভাবেই তোমরা বের হয়ে পড়েছ এবং এখানে এসে তোমরা জড় হয়ে আছো এই আশায় যে কেউ হয়তো তোমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেবে অথবা অন্য কোনো উপায়ে তোমাদের প্রয়োজন এবং তোমাদের অভাব পূর্ণ হবে এটাকে তাবাক্কুল বলা হয় না এবং এটা পাক রবুল্লা আলিনের উপর ভরসা বা আস্থা নয় বরং এটা হলো তাওয়াকুল যার অর্থ হলো এটা তাবাক্কুলের নামে একটি প্রহসন তাবাক্কুল করার প্রকৃত এর যে তাবাক্কুলের যে মর্ম সেটা তোমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছ এবং তাবাক্কুলের নামে তোমরা একটি প্রহসন করেছ প্রিয়দর্শক সার কথা আমরা আজকে যে আলোচনা করলাম সেটি হলো এই যে হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকা এটি মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এবং এটি এমন একটি দায়িত্ব তার যে দায়িত্ব পালনের উপর তার জীবনের সকল নেক আমল নির্ভরশীল তার আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনী নিকট তার দোয়া কবুল হওয়া এটার জন্যেও হালাল উপার্জন এবং তৈ্যিব পবিত্র রিজিব এটা হল তার পূর্ব শর্ত এবং এই হালাল উপার্জন আর ফিসকে তৈবের জন্য যত পরিশ্রম করতে হয় যত পরিশ্রম করে মানুষ এই সব পরিশ্রম এটা সুন্না বলে আখ্যায়িত হবে এবং এই পরিশ্রমের জন্য আল্লাহ আল্লাপাক রাব্বলা আলমিন বান্দাকে বিনিময়দান করবেন এবং এটা এমন একটি সুন্না যেটা সমস্ত নবীদের আদর্শের অনুসরণ সমস্ত পয়গম্বর আলিহিমসালাম আল্লাপা আকরাবাহ আলমিন যাদেরকে রসুল হিসাবে প্রেরণ করেছেন দুনিয়াতে এটা হলে সেই মুরসালিনদের সমস্ত নবীদের এটি আদর্শ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও আদর্শ এটি যে উপার্জনের জন্যে নিজে শ্রম ব্যয় করো হারাল উপার্জনকে তুমি অবলম্বন কর। তোমার উপার্জনের মধ্যে যেন কোনো মুস্তাবেহ সন্দেহজনক কোনো বিষয় না আসে আল্লাহ। রসুল সাল আলী ওয়াসাল্লাম হাদিসে পাকে মধ্যে সাত করেছেন যে যারা হালাল উপার্জনের ভক্ষণ করতে চায় তারা যেন যারা হালাল পথে চলতে চায় তারা যেন সন্দেহজনক বিষয় থেকেও নিজেদেরকে বিরত রাখে হারাম থেকে তো নিজেরা বাঁচবেই ঠিক তেমনিভাবে সন্দেহভাজন এবং সন্দেহজনক আয় উপার্জন প্রক্রিয়া সেগুলোকেও পরিহার করে চলতে হবে এভাবে যদি কেউ সন্দেহজনক যাবতীয় কার্যক্রম সন্দেহজনক সম্পদ যেটা বৈধ বা অবৈধ হওয়ার মধ্যে সন্দেহ তৈরি হয়ে যায় সেই ধরনের সন্দেহজনক সম্পদ থেকেও নবী আকরম সাল আলিহিহিসাল্লাম বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন এবং যারা সন্দেহজনক উপার্জন থেকে বেঁচে থাকবে নবী আকরিম সাল আলিহি আসাল্লামের শিক্ষা অনুযায়ী তারাই প্রকৃত হালাল এবং পবিত্র সম্পদ দ্বারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এই নিশ্চয়তা দেওয়া যায় আর যারা সন্দেহজনক বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িয়ে পড়বে বা সন্দেহভাজন উপার্জনকে যারা গ্রহণ করবে তাদের জন্য এই আশঙ্কা রয়েছে যে পর্যায়ক্রমে তারা স্পষ্ট যেটা সরি হারাম সেই হারামের মধ্যে তারা লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কাজে এজন্য সম্পদ উপার্জন করতে হবে হালাল পথে উপার্জন করতে হবে হালাল পথে উপার্জন করতে গিয়ে পৃথিবীতে যে কোনো সম্মত উপার্জনের প্রক্রিয়া এবং পন্থা অবলম্বন করতে হবে আর এই প্রক্রিয়া অবলম্বন করা এটা কখনোই আল্লাপা আকরাবুলা আলামিনের উপর তাবাক্কুল করার বিপরীত নয় বরং কোনো প্রক্রিয়া অবলম্বন না করে শুধু আল্লাপা আকরব্বুলা আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবেন এই আশায় হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা এটা প্রকৃত অর্থাৎ তাবাক্কুল নয় বরং এটি হল তাবাক্কুলের নামে প্রহসন প্রিয় দর্শক আমরা পরবর্তী পর্বে এই রিজিক সন্ধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর একটা আলোচনা তাবাক্কুলের হাকিকত নিয়ে আমরা আলোচনা করব কাকে তাওয়্কুল বলা হয় এবং শরীয়ত কোনটা গ্রহণ করে এবং ইসলাম কোনটাকে গ্রহণ করে না সে বিষয় সম্পর্কে পরবর্তী পর্বে আলোচনা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওসলাল আলব ইউমি বাবা রাকবাস্লাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Allah, Allah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 बर्तमान मानव समाज मुक्त की जानते हम देखलमी समस्त समस्या समाधान स्थायी जीवन आल्ला शरीफुल इलाम सफल हो होते, होते दुनियाओ आशिरत आज सन्दा छप्रचार दो बारोटांगे